Peace TV Bangla, Manobotash Shemadhan. Muz'araftu allaha rabbi, ashraq al-nuru ki qalbi, ma naha al-bishru hayati, illaha allaha. রহমত বসমিম আলহামবামমিন সলা আশরফি লম্বই আলমুরসেন নবীলা মোহাম ও আজমাইন ওমান সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহের সমস্ত প্রশংসা সালাতামাজী সালামের উপর আজকে আমাদের তাফসির হবে সুরাই নূরের আয়াত নম্বর উনচল্লিশ থেকে ए आयाते एर पर आयाते आल्लाबुल आलमीन काफेरम जरा अल्लाह परकाल के अस्वीकार करवाथबा निजे इसलम के निजे नष्ट कर यकम मानुषर कर्म सम्पर्के आल्लाकेद करल भलो क्ज रालो क्जर प्रतिदान परकाले किचुई पाने तार दृष्टान पेश कर কাফের ভালো কিছু কাজ যদি থাকে দুনিয়ার হয়তো দান খায়রাত করেছে মাতা পিতার সেবা করেছে আত্মীয় স্বজনদের সাথে সদ ব্যবহার করেছে জনকল্যাণমূলক কাজ করেছে এইরকম বহু ভালো কাজ থাকতে পারে কাফের যারা সির্কের অবস্থায় মারা গেছে কুফুরের অবস্থায় মারা গেছে তাদের ইসলামকে নষ্ট করে মারা গেছে তাদের আমল কোন কাজে আসবে না এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন মহান আল্লাহ সাদ করেছেন কাপারু আমারাব যারা পুফোরি করেছে তাদের আমলগুলি অর্থাৎ সত আমলগুলি আমল সত হয় ভালো হয় মন্দ হয় এখানে ভালো কি বোঝানো হয়েছে যেগুলি নেকির কাজ করেছে সেগুলি বেকিয়া মরভূমির মরিচিকার মত মরভূমিতে বালি থাকে কিন্তু রৌদ্রের সময় দূর থেকে বালিকে দেখে মনে হয় যে পানি চিকচিক করে যেমন আমাদের দেশগুলিতে নদীর কেনারায় বালির চরে রোদ্রের সময় এমন চিকচি করে যে মনে হয় এই বালিগুলি পানি আর মনে হয় যে পানি কাছে আছে কিন্তু যতই এগিয়ে যায় পানি পায় না শুধু বালি আর বালি মরিচিকা আল্লাহ বলেন কাসারাবিন মরিচিকার মতো বেকি আতিন মরুভূমির ইয়াহসাবহ উজ্জাম আনুমা একজন পিপাসিত ব্যক্তি এই মরিচিকাকে দেখে পানি মনে করে কারণ পিপাসা লেগেছে দ্রুত পানির কাছে পৌঁছিতে চাই হ্যা যা হোক কিন্তু যখন সেখানে পৌঁছে লামিয়াজ পাই না ওই রকমই একজন কাফের কুফরি সিরকের অবস্থায় মারা গেলে ইসলাম বিনষ্ট করে মারা গেলে আখেরাতে আসবে আর তার সৎ আমল যেগুলি পৃথিবীতে করেছে আশা করবে যে এগুলির কিছু বদলা পাবো কিন্তু এগুলি চিকা কিছুই কাজে আসবে না যা দেওয়ার এর বিনুমায় আল্লাপাক পৃথিবীতে দিয়ে দিয়েছেন তখন আল্লাহ পাক কারো কর্ম নষ্ট করবেন না নিষ্ফল করবেন না সেজন্য পৃথিবীতে যা দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন তখন আল্লাহ পাককে সেই জায়গায় পাবি ফওয়াহ হিসাব তখন তার হিসাব আল্লাহ পাক পুরোপুরি পরিশোধ করে দেবেন পেমেন্ট করে দেবেন আল্লাহ সারিয়া উল হিসাব আল্লাহ পাক রব্বুল আলমী দ্রুত হিসাব গ্রহণকারী দ্বিতীয় আরেকটি উপমা আল্লাহ পাক পেশ করেছেন কাফেরদের আমলের একদল তফসিকার বলছেন কুফুরির তাদের কুফরিকে অন্ধকারের উপর অন্ধকার এর সাথে তুলনা করা হয়েছে অথবা তাদের এই কুফুরির অবস্থার ভালো কাজগুলিকে অন্ধকারে হাত দিয়ে কোনো কিছু সন্ধান করার সাথে করা হয়েছে। অন্ধকারে হাতের আঙ্গুল চোখের কাছে নিয়ে এসেও দেখতে পাওয়া যায় না গভীর অন্ধকার যখন থাকে ওইরকমই কাফেররা তাদের ভালো আমলগুলির প্রতিদান খুঁজবে যে আমরা তো কিছু নেকির কাজ সোহাবের কাজ পুণ্যের কাজ করে এসেছিলাম কিন্তু কিছুই পাবে না মহান আল্লাহ বলছেন অথবা তাদের উদাহরণ হচ্ছে গভীর গভীর অন্ধকারের মত এক গভীর সমুদ্রের পানির ভিতরে কত অন্ধকার আর তাতে একেবারে গভীর অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার তা অল্প স্বল্প পানি নয় গভীর সমুদ্র এক শাহ মিন মিনফকে মৌজ खरजा यादाहू जख निजे हाथ बेकर देखार चेष्टा कर গভীর অন্ধকারে যদি হাত দেখার চেষ্টা করেন লামিয়া দিয়ে রাহা তা দেখতে পাবে না পানির তলায় ডুব দিয়ে কেউ যদি হাতের আঙুলটা চোখের কাছে নিয়ে এসে গভীর পানিতে দেখতে চায় দেখতে পাবে না ওই রকমই কাফের যতই ভালো কাজ পৃথিবীতে করুক না কেন সিরকুফুরি করার কারণে আঁখেরাতে ওই সব আমলের কিছুই পাবে না অথবা তাদের কুফুরি এত অন্ধকারের উপর অন্ধকার যে তাদের হচ্ছে এই রকমুর তার আলো হয় না সে কোথাও থেকে আলো পেতে না। আল্লাহ প্রদত্ত বিধান কোরআন করিম রসুল হরিস দিন ইসলাম থেকেও যদি আলো না নেই তাহলে আর কোথাও আলো পেতে না তারপর আল্লাহ পাক সারা পৃথিবীর সকলেই আল্লাহ পাখের গণগান করে এই বিষয়টি আল্লাহের আর পাখিগুলি সারিবদ্ধ ভাবে আকাশে ডানা মেলে যে উড়তে থাকে তারাও তসবি করে আল্লাহ পাখের গনগান করে কলকাতা আলমা সালু তসবি হাহ প্রত্যেকে প্রত্যেকটি প্রাণী প্রত্যেক মানুষ প্রত্যেক জিন প্রত্যেক মালাইকা আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টি অর্থ হচ্ছে দুয়া আল্লাহ পাক ডাকা ও আহ আল্লাহ পাকের পবিত্রতা কেমন করে ঘোষণা করবে গনগান কেমন করে করবে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাকুল্লা আলমিন শিখিয়ে দিয়েছেন নিজ নিজ পদ্ধতিতে আল্লাহ পাখের গণগান পেশ করতে থাকে অল্লাহ আলিমে ফ্যালুন মানুষ যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্য জ্ঞাত অলিল্লাহমুল কুসামা ওয়াতে আল্লাহ আসমানজমের মালিকানা একমাত্র আল্লাহ পাকের ওয়াইল আল্লাহল মাসির আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল সকল বস্তুকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক তার আর এক নিয়ামতের কথা বলছেন যা হচ্ছে বৃষ্টি আলমতারা হে নবী তুমি চিন্তা করে দেখো আন্নাল্লা ইউস জি আল্লাহ পাক মেঘমালাকে চালিত করেন আকাশে ছড়িয়ে ছিটিয়েছে মেঘগুলি পাক এক জায়গায় নিয়ে যান সুম্মা তারপরে সেগুলিকে জুড়ে দেন পরস্পর জুড়ে দেন বিভিন্ন বিক্ষিপ্ত হয়েছিল এক জায়গায় অতপর সেগুলিকে স্তূপকৃত করেন মেঘের ওপর মেঘ ঘন মেঘ আকাশে দেখা যায় ফাতার আল ওদক আলহী তারপরে তুমি দেখবে যে বৃষ্টি এই মেঘমালা থেকেই বর্ষিত হচ্ছে ঘন মেঘ থেকে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ শুরু হয় এসব আল্লাহর কাজ মিনাস মিন ওয়নাস আকাশে যে মেঘের পাহাড় রয়েছে তাতে রয়েছে শিলা পাথর যেগুলি বর্ষণ হয় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইচ্ছা এ বৃষ্টি দান করেন অথবা যেখানে ইচ্ছা আল্লাপাক এই শিলা বর্ষণ করে থাকেন ওয়াস রেফু আম্মাই আসা আর যার থেকে ইচ্ছা আল্লাপাকেন মেঘ আকাশে দেখলেন কিন্তু এলাকা মেঘ হল না আবার মেঘ মালা দেখছেন না হঠাৎ করে মেঘ মালা আর বৃষ্টি বর্ষণ আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহাক যেসব এলাকায় ইচ্ছা আল্লাহাকরের শিলা বর্ষণ করেন একা দোসানা বিল আবসার মেঘমালা যখন আকাশে ঘন হয়ে যায় আর বৃষ্টি বর্ষণের উপক্রম হয় তখন বিদ্যুৎ চমকায় আল্লাপাক তার কথা বলে সাদ করছেন একাদোসানা বার্কেহ মনে হয় যে এই বিদ্যুতের চমক আবসার মানুষের দৃষ্টি কেড়ে নিয়ে যাবে ইউকালাহার আল্লাপাক রাত দিনের আবর্তন করে থাকে রাত যায় দিন আসে দিনের পর রাত আসে ইন্নাফিজা আল্লাই ইবরাত আফসার নিশ্চয় এতে জ্ঞানবান ব্যক্তির জন্য যারা দৃষ্টি শক্তি সম্পন্ন যাদের অন্তর্দৃষ্টি রয়েছে তাদের জন্য শিক্ষণ এই বিষয় রয়েছে অল্লাহ খালাক দাব্বা এই সব আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল্লা আলমের কুদ্রতের কথা আল্লাপাকের ব্যাপক ক্ষমতার কথা বর্ণনা করেছেন যেগুলি আল্লাহাক রব্বুল আলমিনের কাজ আল্লাহ পাক রবুল আলমিনের একমাত্র ক্ষমতা প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে প্রত্যেক সৃষ্টির পিছনে পানির উপাদান রয়েছে পানি না থাকলে কোনো কিছুই সৃষ্টি হতো না ফামিনামশি আলাবাত নেহি কত জীব জন্তু রয়েছে যেগুলি পেটের ভরে চলে যেমন সাপ ইত্যাদি আরো বহু অমিন হোম্মসি আলারিজ লেন আর কিছু প্রাণী রয়েছে বা জীব রয়েছে যা দু পায়ে চলে অমিন শিয়াল আর বা আর কিছু জীব রয়েছে যেগুলি চার পায়ে চলে এক লোক মায় আসা আল্লাপাক যা চান তাই সৃষ্টি করেন অর্থাৎ এমনও সৃষ্টি রয়েছে যেসবের অনেক পা আছে যেমন কাঁকড়া যেমন এইরকমই অনেক কীট রয়েছে ইনল্লা আল্লাহ করলে সেই ইনকাদির নিশ্চয়ই আল্লাহ পাক রব্ল আলমিন সব কিছুর ওপর ক্ষমতাবান এখানে আমাদের অল্প সময়ের বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে উত্তম কথা বলেনা এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাঠায়ণতা একজন আর এক মেন ভাইকে সিহ অন্যায় থেকে বারণ করবে এটি মোমিনের কাজ কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর জন্য দেখুন চরিত্রবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 स्त्री के घृणा ना कर मुस्लिम द्वित खंड विवाह हाबिस संख्या तीन हजार चारश उन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 ममिन दायित्व देखुदा আয়াত নম্বর ছয়চল্লিশ এরশাদ করেছি। आल्लाक आयत शरियतर आयात हो कुरने क्रेमर आयात जेधाना बलि रही है और एर साथ व्याख्या होता है रसुल्लाते सामिल और आल्लाक सृष्टिगत आयत ग कुरान आयाते उल्लेख करोम निदर्शन रेथात इस सब देखे सृष्टिगत आल्लाक आयतर्शन देखे ये स्रष्टा रे सृष्टिकरता रेन तरह जत सम्पर्के तुमरा जानते আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ ইয়াহাদিমাসা ইস্তাকিম আল্লাহ রাস্তা স্পষ্ট করে দেওয়ার জন্য সুস্পষ্ট আয়াত নাজেল করেছেন বিধান নাজেল করেছেন তবে আল্লাহ পাক তৌফিক দেন যাকে চান সহজ সরল পথে চলার জন্য এখান থেকে মুনাফেকদের কথা বলা হয়েছে যারা কপট অন্তরে আল্লা পরকালে বিশ্বাস নেই সন্দিহান কিন্তু তারা দুনিয়ার লোবলালসাই অথবা দুনিয়ার কোনো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য তারা ইসলামের ছায়াতলে তলে বা জন্মসূত্রে মুসলিম আসলে কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে অন্তরে আল্লা পরকালে বিশ্বাস রাখে না এদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে মুনাফিক তৈরি হয়েছিল যখন মুসলিম সমাজ শক্তিশালী হয় তখন সেখানে কিছু কপট জন্মায় আর যখন কুফুরি শক্তি মাথা চাড়া দিয়ে থাকে সেখানে কপট হয়তো জন্মায় না কারণ তারাই তো মাথা চাড়া দিয়েছে মাকাতুল মোকরামে যেন মুনাফেক দেখা যায় না সেখানে সব কাফের কাফের না হয় মুসলিম মমিন পক্ষান ধরে মদিনায় যখন দেখল ইসলাম শক্তিশালী হতে চলেছে তাহলে ইসলামের ছায়াতলায় বাহ্যিক আশায় নেওয়াতেই কল্যাণ রয়েছে দুনিয়ার সুতরাং কিছু কপট লোকেরা ইসলামে ঢুকে পড়ল যাদের নেতা আবদুল্লাহ বিন ওবাই আল্লাহ পাক তাদের কথা বলছেন এবং কেমত পর্যন্ত যত মোনাফিক আসবে ওইয়া কুলু না তারা বলে আমান্নাবিল্লা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি অবির রাসুল্লা রসুলকেও বিশ্বাস করেছি ওয়া তা আমরা মানছি তো পরে কালিমা পড়ার পরেও স্বীকার করার পরেও তাদের একদল এ থেকে বিমুখ ফিরে যায় সুযোগ পেলেই উল্টো দিকে চলে যায় উল্লিন আসলে এরা মোমিন এরা বিশ্বাসী নয় অবিশ্বাসীরা অন্তরের যারা মুনাফিক কফুট আকিদা বিশ্বাসের যারা মুনাফিক তারা আসলে মমিন নয় মুসলিম নয় আর যখন তাদেরকে আল্লাহ এবং আহ্বান করা হয় যে আল্লাহ এবং তাদের একটি দল তখন মুখ ফিরিয়ে দেয় সুবিধাবাদী দেখলো যে নবীর ফায়সালা নিলে এখানে জিততে পারবো না নবীর ফায়সালা চাই না तक बनयी आखिर मानबो आल्लाफिक मार्फ रसुल्लाम के मे चलते सुखे दुखे शोके सब समय अपने पक्षे फैसला हम अपना विपक्ष हम दिन इसलमे सुविधाबादी है पलम करल ना करलम ना ना यहाँ मुनाफिकी चरित्र नामक परसि पड़सि जमासी पुसि माझे माधे पालम रोजा रखल माझे पालम ना करलम ना पर्दा करते तो मुनाफिकी चरित्र रसुल्लामें आनुगत्य कर जेखने बाह्य प्रतिकूल अवस्था से कर कष्ट हर হাজারে একজন হলেও করবেন আপনি আর যেখানে দেখছেন না এখানে মুসলিম পরিবেশ সুতরাং হয়ে গেলাম যেখানে দেখলাম যে কুফুরির পরিবেশ সেখানে তাদের সাথে তালমেল করলাম এটা মোনাফিকি চরিত্র আল্লাহ বলছেন ব্যাধি আছে সংশয়ের ব্যাধি সন্দেহ আল্লা পরে আসলে আস্থা নেই জবাবদেহি করতে হবে হিসাব হবে জাহান নাম প্রস্তুত হয়ে আছে এই চরিত্র যদি থেকে যায় মোনাফিকে থেকে যায় কিছু মানলাম কিছু মানলাম না যেটা পক্ষে সেটা মানলাম যেটাতে কষ্ট সেটা মানলাম না মুনাফিকই চরিত্র অন্তরে ব্যাধি আছে আমির তাবু নাকি তারা আমি আখাফুন সন্দেহান আমিয়াফুনিফল রাসুল হু নাকি তাদের এই আশঙ্কা যে আল্লাহ এবং রাসুল তাদের উপরে জুলুম করবে আল্লাহ জুলমের কোনো ফ্যাস করেছেন জুলমের বিধান নাজল করেছেন রাসুল উল্লা এমন কোনো হুক দেবেন যাতে জুলম হয়ে যাবে বাড়াবাড়ি হয়ে যাবে বল উল্লাহ আলিম পর ওরাই তো জালেম মুনাফিক যারা কপট সুবিধাবাদী তারাই জ্বালেম মোমিনদের চরিত্র সম্পর্কে আল্লাহ আল্লাহর কথা মানো রাসুলের কথা মানো পুরোপুরি যাতে করে রসুল তাদের মাঝে ফায়সালা করে দেন সিদ্ধান্ত রাসুলের হবে আকিদার ক্ষেত্রে আকিদা কারণে বড়দের বুজরুগানে দিনেন না রসুল্লাম যা দিয়ে গেছে আবাদত কেমন করবেন যেমন দেখা দেখি নাই পক্ষ থেকে আছে কিনা যাইজ কি না চরিত্র হচ্ছে যখন আল্লাহ এবং রসুলের দিকে বিচার নেওয়ার জন্য ডাকা হবে মেয়ে না তখন বলি আমরা শুনলাম মন দিয়ে শুনলাম ও আতানা আর মেনেও নিলাম ও উল্লায় কেমন মুফলে হন আর এরাই হচ্ছে সফলকাম। পক্ষান্তর ইহুদি চরিত্র হচ্ছে শুনলাম কিন্তু আল্লাহকে ভয় করবে ওয়াকি এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক যেসব হারাম করেছেন সেসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফাউলাই কমল এরাই হচ্ছে কৃতকার্য পাক তারপরে বলছেন ওয়া আকসামলা জাহেদা ইমান এখানেও মোনাফিকদের একটি চরিত্রের কথা বলা হয়েছে তারা কাজ করতো কম আর যাও করতো লোক দেখানো নবীকে খুশি করার জন্য দেখাবার জন্য বাহ্যিক মুসলিমদেরকে রাজি করার জন্য এই পরিবেশে বাস করতে হবে এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করত না আর আবার কসম করে করে বলতো যে আমরা খুব ভালো কাজ করি আমরা এই করেছি সেই করেছি ওয়াকসাম জাহাদা ইমান হিম তারা বড়ই শক্ত কসম করে থাকে ওয়াকাট্ট শপথ করে লাইন আমার তাহম লাইক না হে নবী তাদেরকে যদি কোন নির্দেশ দাও অবশ্যই তারা বেরোবে কসম করে বলে মালের কোরবানি করতে হবে বলে দাও দেখো এসব বাড়াবাড়ি কথা বলিও না তুক তোমরা এরকম শপথ করিও না তা তুমা স্বাভাবিক আনগত্যই যথেষ্ট একজন মুসলিম স্বাভাবিকভাবে যতটা তার দায়িত্ব ততটা কর কাজ করো কথার চাইতে কাজ বেশি করা মোনাফিকের আর একটা চরিত্র কাজে নেই কিন্তু কথাতে খুব পুটু আর কেউ কেউ তাফসির তোমাদের তাগত্য জানাই আছে যে মুনাফিকেরা কেমন নবীকে মানো কতটা মানো সুবিধাবাদী যেখানে লাভ আছে মানো যেখানে একটু দেখো যে কষ্ট আছে আশঙ্কা আছে কেটে পড়ো ইন্ির মা তা মানে তোমরা যা কিছু করো আল্লাহ পাক সূক্ষ্মবর রাখেন হে নবী বলে দ আতি উল্লাহ আতিউর আল্লাহকে মানো আর রসুল কে মানো যে দায়িত্ব পালন করতে হবে না হলে জিজ্ঞাসিত হবে ওয়াইন তুতি হতা আর যদি নবীর কথা মেনে চলো তাহলে হি পাবে সঠিক পথ প্রাপ্ত হবে কত সুন্দর কথা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবীকে মেনে চলো তাহলেই সোজা রাস্তায় থাকবে আর সোজা রাস্তায় থাকলেই জাননাতে পৌঁছতে পারবে এই যে নবী করিম সাল্লাহ সাল্লাহ বলেছেন করল্মাত আমার উম্মাতে প্রত্যেকে জান্নাতে যাবে ইল্লামান ই আবাস তবে যেই ব্যক্তি অস্বীকার করে মানতে অস্বীকার করে বা জান্নাতে যেতে অস্বীকার মুখে অস্বীকার করে না কিন্তু কাজে কর্ম অস্বীকার করে মুখে তো উচ্চ আকাঙ্ক্ষা যাবো বেনামাজি ও জান্নাতে যাওয়ার আশা রাখে শির বিদাত করেও জান্নাতে যাওয়ার আশা রাখে কর্ম না করেও উচ্চ আকাঙ্ক্ষা জন্মস্তুতিরে মুসলিম আল্লাহ বলছেন অস্বীকার করে বিরুদ্ধাচরণ করবে ফাঁকা দাবা অস্বীকার করলো জাননাতে যেতে সে নবীকে মানতে অস্বীকার করলো আল্লাপাক তারপরে বলছেন ওমা আল্লাহ রসুল ইবিন আর রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া তারপরে আয়াত পাক মুসলিম জাতির সাথে সাথে একটি ওয়াদা করেছেন আর আল্লাহ পূরণ হবে তার জন্য আল্লাপাক শর্ত লাগিয়েছেন শুরুতে একটা বলেছেন আর শেষখানেও আবার শর্ত বলেছেন মহান আল্লাহ এর সাদ করছেন ওয়াদ আল্লাহ না ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বিশ্বাস করেছে মমিন হয়েছে। আর ইমানের সাথে তারা সৎকর্মশীল হয়েছে ভালো কাজগুলি করে পাকের আদেশ ফরজাজ মেনে চলে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে জীবনের সর্বস্তরে সর্ব স্তরে কি ওয়াদা করেছেন খেলাফত করেছেন পৃথিবীর নেতৃত্ব দেবেন শুধু আখেরাত নয় যে ইসলাম পালন করলে খাঁটি মুসলিম হইলে সত্যিকার অর্থে জীবনে আসমানি বিধান বাস্তবায়িত করলে শুধু আখেরাতে ক্যাশ আসবে। সব ধার সব ধার আর ধার এমন নয় সাথে সাথে দিয়েছেন আর খোলাফে রাশেদিন কে দিয়েছেন আর দিন ধরে আল্লাহ ফক্রবুল আলমিন দিয়েছেন আর যখন শর্ত হারিয়ে ফেলেছে মুসলিমরা তখন আল্লাহ পাকে নিয়ামত তাদের কাছ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে নিয়েছেন লায়াস তাকলে আল্লাপাকলাফত দান করবেন পৃথিবীর নেতৃত্ব দান করবেন দাউদ খেলাফত দিয়েছিলেন দাউদকে দিয়েছিলেন আর অনেক শত লোকদেরকে দিয়েছিলেন এই রকমই আল্লাহাক দেবেন ওয়ালাইমা কেনান্না আহম দিন আহমুল্লাহম এবং অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করে দেবেন मनीत करना भय समय मदिनार ऊपर आक्रमण होते आल्लापा बोल दूर कर देव तुम्हारे ए सब नीम देव यू ना नहीं कर्त होती एकमत कर भी लायु सुरक्षा विशाइया আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না কাফারা এরপরে যদি কুফুরি রাস্তা নাও বা শিকার করো পালন না করো তাহলে এরাই ফাসেক ফা বলে গণ্য হবে আল্লাহাক আলম যেন আমাদেরকে সৎকাজের তৌফিক দান করেন ইমান সুন্দর করার তৌফিক দান করেন মুক্ত মুসলিম সমাজ গড়ে তোলার যেন তৌফিক দান করেন আল্লাহাকের তৌহিদ একত্র প্রতিষ্ঠার তৌফিক দান করেন আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সে ওয়াদা জন আমাদের পূরণ করে খেলাফত দান করেন ও সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আল আরাফতু আল্লাহ রাব্বি আশরাকা নূরু বি qalbi মালা আলব আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Prati Ravibar Rajshadha Shattai Aapuna Shamprachar Shokal Shadha Nautai Bangaladeeshe. Beast TV Bangaladeeshe. Shail Musleh Huddi. Karun Allah Uhtawla Ashriku Lahu Granthi Dechen Inna Nihnu Nassal Nath Wa Inna Nahu Lakhya <laughs> Mat Purjantho. এই গ্রিক কোনো এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাইরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন के जा के बोई। एक प्रित्मी प्रित्मी जा जीवन के आलोकित देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान आज रे दस टायब सम्प्रचार सकाल नेशलाय